चो जबान करतेम मदानी चोख जीवे आप चोख जीवे फल शुद्ध पिछटी बांगल् चोख जीवे कुफल আজ রাত এগারোটায় আপ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি বাংলার যাদের পথে চলা যাবে না অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকগুলো আয়াত এবং হাদিসের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে মকদুব আলহিম দলিনদের পথে আমাদের চলে যাবে না আমরা জীবনে গজব টেনে আনবো না আমরা বিভ্রান্ত হয়ে জাহার নামে যাব না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন প্রিয় দর্শক যাতে এই কঠিন যুগে যে যুগে পৃথিবীটি একটি গ্রামে পরিণত হয়েছে এক জাতির সমস্ত কৃষ্টি কালচার বিভ্রান্তি অনৈতিকতা তাদের অন্যায় ব্যবীচার অজাচার সবকিছু এখন সবাই দেখতে পাচ্ছে এই দেখা থেকে একটা অনুকরণ সৃষ্টি হয়েছে মানুষ যেটা চোখে দেখে এটা ব্রেনে অন্তরে প্রতিক্রিয়া করে এবং দেখা থেকে এই পরে সেটা করতে চেষ্টা করে এই জন্য কুল্লিল মিনী মিনা মুমিনদেরকে বলো দৃষ্টি অবনমিত রাখতে কুল্লিল মমিনা নারীদেরকে বলো দৃষ্টি অবনমিত রাখতে লজ্জাস্থান হেফাজত করতে এটা আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমরা যেখানে সেখানে দৃষ্টি দেবো না দৃষ্টিতে যেখানে সেখানে দেয়া সহজ ব্যাপার সেখানে আর কিসের কৃতিত্ব কৃতিত্ব হলো দৃষ্টি না দেওয়ার মধ্যে কন্ট্রোল করতে পারার মধ্যে সেরাতে মুস্তাকিম হলো পর দিকে আমরা তাকাবো না পর নারীরা পরপুরুষের দিকে তাকাবে না নজর পড়েছে নজরাবনমিত রাখবে কত সুন্দর ফ্যাশন একটা বৈচিত্র্য এটা সৌন্দর্য এটা নৈতিকতা ইউসুফ আলী ইসলামকে জলাইখা একেবারে ঘরে দরজা বন্ধ করে ধরেছিল হই তালাক আমি তোমার জন্য প্রস্তুত পালিয়ে গেলেন না এই নোংরা মতো আমি নেই মহাজাল এটা আমাদের জীবন বোধ স্ত্রীর কি অভাব আছে পুরুষের কি অভাব আছে স্বামী স্ত্রী হয়ে একই লাইফ এনজয় করব কিন্তু অবৈধ অবৈধভাবে নয় বৈধভাবে হারামভাবে নয় হালাল হালালভাবে অপবিত্র ভাবে নয় পবিত্র ভাবে আমার কাজও হলো আমার জীবনও চললো আমার আল্লাহ খুশি হলেন দুনিয়াও পেলাম পরকালও পেলাম অনন্ত সুখ পেয়ে গেলাম আল্লাহ হওয়ার পর আর একটুখানি আনন্দ করা হলো এরপরে শুরু হলো দুঃখ বেদনার পালা আর মৃত্যুর পরে ছিল জাহান্নামের জ্বালা এটা কি চাই না তবে কোনো সুযোগ নেই এই জন্য মকদুব পথে যাওয়া যাবে না মাকদুব আলহিম দলিনের একটি বৈশিষ্ট্য হল তাদের নারীরা রূপ দেখিয়ে বেড়ায় আল্লাহ বলে যুগে নারীদের রূপ দেখিয়ে বেড়াবার মতো তোমরাও রূপ দেখিয়ে বেড়িও না নিজেকে ডিসপ্লে করো না নিজেকে সেইভ করো আবৃত করো এটা ফ্যাশন বিবস্ত্র হয়ে রাস্তাঘাটে ঘোরা এটা গুতে সবাই পারে এতে কি আর ক্যাডিট আছে কি কি দিত আছে কি মূল্য আছে মূল্য হল আবৃতা হয়ে নিজেকে সেভ করতে পেরেছ কিনা নিজেকে সৌন্দর্য মন্ডিত করে রাখতে পেরেছ কিনা একটা নারী যখন সে পোরকা আবৃতা থাকে জিলবা বাড়ে থাকে আল্লাহ তার রূপ হেফাজত করেন তার উজ্জ্বল আরো বাড়িয়ে দেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে দেন তার নারীদের মধ্যে আরো যোগ্যতা দিয়ে দেন তার প্রতি মানুষের শ্রদ্ধা বোধ জাগিয়ে দেন মানুষ তাকেই শ্রদ্ধা করে তার প্রতি মানুষের একটা হৃদয়ের মধ্যে পবিত্র বোধ জাগে যেই মেয়েটি খুবই ভালো সে ভাবনা আর যারা বিপচনা চলে দেখলেই মানুষ বলে ও এটা তো পচা জিনিস আরেক খারাপ পথের অনুসারে সবাই মনে করে ক্ষণকালের সঙ্গী হিসেবে পেতে চাইলেও জীবন সঙ্গী হিসাবে এদেরকে কেউ পেতে চায় না যাদের রুচি আছে তার চায় না চাইতে পারে না তোমরা চলো না কোনো প্রাপ্তি নেই যৌবন যতদিন আছে রাস্তাঘাটে কিছু ক্ষণিকের সঙ্গী স্বার্থের সঙ্গী পাবা দুধের মাছি পাবা বসন্তের কুকিল পাবা বসন্ত নাই কুকিলও নাই দুধও নাই মাছিও নাই শেষ তারপরে বার্ধক্যের বিশাল জীবন ধুকে ধুকে কাটাতে হবে আজকে পশ্চিমা নারীরা না একটা নাতি আছে না একটা ছেলে আছে না মেয়ে আছে না স্বামী আছে কেউই নেই কুকুরে বাচ্চা একটা বিয়েলে বাচ্চা একটা কোলে নিয়ে ধুকে ধুকে মরছে মরার পরে মৃত্যুর সম্পদ দিয়ে আরো কেউ নাই। এইতে সেদিন একজন বললেন তো ছয় মাস পরে খবর হলো উনি মারা গেলেন আহারের জীবন এই জন্য আল্লাহ বলেছেন যে নারীরা আজকে রূপ প্রদর্শনী করে বেড়ায় তারা মালদ তারা দল লিন তাদের উপর আল্লাহর গজব পড়েছে তারা বিভ্রান্ত হয়ে জাহান নামের পথে চলে গেছে বলেছেন সেনফানি মিনা আমার মতে দুই দল লোক তারা জাহান নামি লাম রাহমা তাদেরকে আমি দেখিনি সামনে আসবে এরা সব মকদুবীম এবং লাঠি দিয়ে এরা বিশ্বব্যাপী নিরাপত্তা বাহিনীর লোকেরা যেই নিরাপত্তা বাহিনীর লোকেরা অন্যায় ভাবে এইভাবে মানুষকে বিচার হওয়ার আগেই পিটাবে তাকে পিটাবার অধিকার তো নাই অন্যায় পেটানো হচ্ছে বিচারক কি রায় দিয়েছে পেটাবার মানুষকে পেটানো কি সহজ ব্যাপার অনেক বড় ব্যাপার অনেক বড় জোরম সব নিরাপত্তা বাহিনীর এটা করে না যারা করে তারা কোন গদাবিল্লাহ জানান এমন এক নিরাপত্তা বাহিনী আসবে কে আমাদের আগে ভোর করবে আল্লাহর গজবের মধ্যে সন্ধ্যা করবে আল্লাহর আক্রোশ ক্রোধের মধ্যে লাইভ মার্ডার এরা যাহার নামে নেছে এরা মাকদুব আলাহিম দলিনের পথের অনুসারী আচ্ছা আর একদল হলো কাঁচি এত নারিয়াত একদল নারী আসবে কাঁচি এত নারিয়াত পোশাক পরা বিবচ্ছ পোশাক আছে কিন্তু স্কিন টাইট সব অবয় বোঝা যায় এটা উলঙ্গই পোশাকের কোনো মূল্য নেই তার এই পোশাক পরে সে যাহার নামে যাবে এটা মাকদুব আলাহিম এবং দলিনদের পোশাক গজব প্রাপ্ত অভিশপ্ত বিভ্রান্তদের পোশাক সে বিভ্রান্ত হয়েছে আল্লাহ তোমাকে নারী বানিয়েছেন তুমি নিজেকে সেভ করবা শালীনতাই হলো সৌন্দর্য অশালীনতার মধ্যে কোন সৌন্দর্য নেই একটা কলার চামড়া খুলে ফেললে পুরো কলার ছড়া থেকে যদি সবগুলি কলার চামড়া ফেলে দিয়ে জ্বলিয়ে রাখা হয় এটা অখাদ্য অজিনিস মূল্যহীন এটা কোনো মূল্যহীনই এটা ফেলে দেওয়ার প্রথম অজ্ঞতার মানুষের নারীদের জাহারি যুগের কোন চিন্তা চেতনা মুসলিমরা গ্রহণ করবে না এতে তাদের কোনো লাভ নেই ক্ষতি ছাড়া যাহার নামে যাওয়া ছাড়া আর কিছুই হবে না যেমন আল্লাহ ধ্বংস আসবেই কমে আধ ধ্বংস হয়েছে কমে শামুদ ধ্বংস হয়েছে কমে নৌ ধ্বংস হয়েছে সেই চিহ্নগুলি এখনো আছে পৃথিবীতে নুহের কিস্তি এখনো যুদি পর্বতের উপরে আছে কাঠের তৈরি বিশাল জাহাজ সিলিকায় রূপান্তরিত হয়ে এখন পাথর হয়ে গেছে পাথরের আকারে সেই জাহাজ জুদি পর্বতের উপরে ইরাক থেকে 8 কিলোমিটার দূরে তুরস্কের কুরুসিস্তান অঞ্চলে যে জুদি পাহাড় যেহেতু সূরা হুদ আলা বলেছেন অস্তা আলাল জুদি ওই নৌকাটি জুদি পাহাড়ের উপরে ধর করেছে সেখানেই আছে মাটির ভিতরে থেকে এটা পাথরে পরিণত হয়ে গেছে সিলিকা সিলিকায় পরিণত হয়েছে কোটি কোটি টন বালির ঝড় সৃষ্টি করে বালির নিচে ওদেরকে দাফন করে দিয়েছেন কমে সামুদের ঘর বাড়িতে উপরেই আছে দেখা যাচ্ছে সব পড়ে আছে এগুলি দেখো যে মকদুব আলহিম দলিনের পথে চলে কি সর্বনাশা হয়েছে ওদের তোমরা দেখো বলেছেন অনুসরণ করবে তাদের লাইফ স্টাইল তোমরা অনুসরণ করা শুরু করবে তোমাদের ভুলের কারণে অজ্ঞতার মূর্খতার কারণে আবুারি রাদি আল্লাহ তালানো একদিন হাজত বেলালকে গালি দিয়েছিলেন ইয়াবনা সাউদা কালিমায়ের ছেলে মা কালী কৃষ্ণাঙ্গি এজন্য একটা জাহিলিয়ত রয়ে গেছে একটা অংশ রয়ে গেছে তোমাদের তোমার ভিতরে তিনি বললেন যে আমার এই বার্ধক্যের সময়ও আল্লাহ কে পারেছেন নিহা ইয়া রসুল্লাহ তিনি বললেন হ্যাঁ রয়েছে একটি বিরতির সময় হয়েছেন সালা বিরতির পর আবার আসবো অপেক্ষায় থাকুন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 জীবনের সকল ক্ষেত্রে সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সন্না কাল রাত সাড়ে সম্প্রচার সকাল ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ইশা আলাহ ইসলাম আবার নেমে আসছে দাজ্জালের কপালের উপরে কাপা থাকবে মানে দার্জাল কাফের মানুষ शेख हब्दुर राजर किमत परी अनु গালি দিলেন নবীজি বললেন তোমার মধ্যে এখনো অজ্ঞতার মূর্খতার পোত্তলিকতার যুগের অর্থাৎ মকদুব আলহিম দলিনদের কিছু অংশ রয়ে গেছে এটা শুনে আবুজার গেফারি মাটিতে শুয়ে গেলেন আর বললেন বেলাল এই মুখে পদাঘাত করা পর্যন্ত আর উঠব না আমি সই উঠছেন না শেষ পর্যন্ত বেলাল নিরুপায় হয়ে তার মুখে পা রাখলেন তারপরে তিনি উঠলেন নিজেকে মকদুব আলহিম দলিনের পথ থেকে এইভাবে প্রত্যাহার করে নিলেন প্রিয় ভাই বোনেরা আজকে মূল স্রোতধারা থেকে আমাদের মোহাম্মদ সাল্লামান উম্মতের মূল ধারা থেকে ছিটকে গিয়ে যারা ইউরোপিয়ান ওয়েস্টার্ন কালচারে যারা অভ্যস্ত হচ্ছেন মকদুবিনে আনার জন্য বিভ্রান্ত জাহান নামে পড়ার জন্য এখনই ফিরে আসুন যে নারীরা আজকে কিভাবে তারা ঘরের বাইরে চলে গেছে কিভাবে তারা পর পুরুষদের জীবন বিবাহ বহির্ভূতভাবে ঝিনাবে বিচারে লিপ্ত হচ্ছে তরুণরা লিপ্ত হচ্ছে কিভাবে মকদুব আলহিমদের কালচার অভিষপ্ত পরিতপ্তদের কালচার তারা নিয়ে এসছে জান্নাতের চলে যাচ্ছে। এই দুঃখের পথে পথে ধ্বংসের পথে আর কতকাল চলবেন যারা চলে গেছেন তাদেরকে বলছি আর যারা তো সেরাতে মস্তকিমে আছেন আলহামদুলিল্লাহ তোমার চেষ্টা করুন যারা অভিষপ্তদের পথে গেছে তাদেরকে যাতে ফিরিয়ে আনা যায় মুসলিম হওয়া যায় প্রাকটিসিং মুসলিম আজকে আলহামদুলিল্লাহ বিশ্বে অনেক মুসলিম নতুন করে ইসলামকে ব্যবহার করছেন প্রাকটিস করছেন অনুশীলন করছেন এমন তরুণরা আছে নোংর একেবারে প্রাণ কেন্দ্রে থেকেও তারা পরিষ্কার পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ এরকম হতে হবে ওদের সাথে গুলে মেলে যাওয়া যাবে না দেখুন অমর ফারুক রাহানে বলছেন যে তিনি নাজার তবিল জাহেলি আনা তাকে বালাইলে আমি জাহিলি যুগে একরাত হারামেদ এটাকে আমি মান্ন করেছি এটা সহ বুখারি দু হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস শহীদ মুসলিমের এক নম্বর হাদিস তিনি মান্ন করেছেন জাহিলি যুগে জাহিনী যুগে যেটা মানন সেটা যদি এটা সাথে ইসলামের সংঘর্ষ নাই এটা তুমি করেছো জাহেরি যুগে জিনিসটা অতীতাম্বিয়ায় কেরামদের থেকে নেওয়া তারা যেই বাইতুল্লাহর এতে কাপের সন্নত গেছেন এটা সেখান থেকে নেওয়া তাই এটা ঠিক আছে এটা মাকদুব আলহিম দলিনের পথ নয় প্রিয়া জাহিলি বিয়ের কথা বলেছেন যুগে বিয়ের চারটি পদ্ধতি ছিল আজকের যুগে যে পদ্ধতি আছে আমাদের ইসলাম স্বীকৃত পদ্ধতি এই পদ্ধতি ছাড়া আরো কিছু খারাপ পদ্ধতি ছিল যেগুলো আসলে ব্যবিচার ইসলাম জাহেরি যুগের সব বিবাহ পদ্ধতিকে হারাম করে দিয়েছে কারণ ওগুলিতে গজব নেমে আসবে অভিশাপ নেমে আসবে সেখানে দশ বারো জন পুরুষ মিলে একটি নারীর সাথে সম্পর্ক করতো সন্তান যখন হতো এই নারী এই সন্তান যে পিতার বলে সে বলবে সেটা চূড়ান্ত ওই পুরুষটি আর সেখান থেকে পালাতে পারবে না এমন ছিল একটা এটা ভাই বিচার আরেকটা ছিল উন্নত মানের কোনো সুপুরুষ তার থেকে ভালো একটা সন্তান নেবে এই জন্য স্ত্রীকে তার কাছে জিনার জন্য পাঠিয়ে দিতেন আহজবিল্লা কত নির্লজ মানুষের বংশ হতে পারে বাহ্যিক খাটো কালো কুচরি কিন্তু আল্লাহ তারা এমন মনসিক ন্যায় পরায়ণ সষ্টা যে যাকে বাহ্যিক রূপ কম দিয়েছেন অভ্যন্তরে এত সৌন্দর্য দিয়েছেন যে সম্পূর্ণ পুষিয়ে দিয়েছেন কোন মানুষকে আর ঠকান আবার যার বাহ্যিক খুব জৌলুস দেখা গেল অভ্যন্তরে কম যার বাহ্যিক নাই তার অভ্যন্তরে আল্লাহ একেবারে জলুস সৌন্দর্য জ্ঞান গরিমা বুদ্ধি প্রতিভা দিয়ে ভরপুর করে দিয়েছে অত কি প্রয়োজন দেখতে একটু হয়তো কদরজ্য কোনো সমস্যা নেই আসলে মানুষের মধ্যে কোনো কদর্য নাই কারণ লাকাদ খালাক নাহলে ইনসান আফি আহসানি তা মানুষকে আমি সুন্দরতম গঠনের সৃষ্টি করেছি সবাই সুন্দর যত কুচ্ছিতে হোক এই মানুষটা যখন অন্য একটা পানির সাথে আপনি মিলেবেন দেখবেন মানুষটা কত সুন্দর আপনার তাকে কত যোগ্যতা দিয়েছেন কত বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন তো আকল একটা রুহ একটা প্রাণ দিয়েছেন যেটা আর কাউকে দেননি মানে ফুফি হেমের রুহি আদমের মধ্যে আমার রুহ আমি ফুঁকে দিয়েছি এটা তার আর কাউকে দেওয়া হয়নি জীবের যে আত্মা মানুষের তো সে আত্মা নয় জীবের আত্মাও আছে আবার আলাদা একটা মানবত্তাও আছে যেটা দিয়ে সে আল্লাহ সান্নিধ্য অর্জন করে আল্লাহ নৈকট্য প্রাপ্ত হয় আলহিমদের পথ পরিহারের আরো কতগুলো উদাহরণ আমরা দিচ্ছি যেমন নবী সাল আলাইসাল্লাম তিনি বলেছেন একটু আগে যে ফি মিন বাহনফি উম্মতিমিনা আমারও মতের চারটি স্বভাব জাহেরি যুগের মানুষ যে স্বভাবের মতো সেটা অবশ্যই গিয়েছে মৃত্যু ব্যক্তি যেন ক্রন্দন করা এবং বুক ফেড়ে ফেলা বংশ ধরে গালি দেয়া নিয়ে হাত করা ইত্যাদি এগুলো গিয়েছে পেছনে আরেকটি বিষয় হলো নবী সাল্লাহ আলাইস্লাম একবার হিজের নামক জায়গা দিয়ে যাচ্ছিলেন যে হিজের বাসা কি আল্লাহ তালা আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন সে এলাকা দিয়ে যাচ্ছিলেন এটা সামুদ গোত্রের লোকদের জায়গা যেখানে নবী ছিলেন তাদেরকে যে আল্লাহর না তোমরা যে মূর্তি পেয়েছ অলৌকিক উঠ পাথর ফেটে বের হয়েছে তোমাদের দাবির প্রেক্ষিতে এটাকে মেরো না কিন্তু তারা ওনার কথা শুনল না মেরে দিয়েছে মারার ফলে আল্লাহ তারা একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে তাদের সবাইকে মেরে ফেলেছে গোটা জনপথ শেষ একটা চিৎকারে সব শেষ যখন দিয়ে তারা আটার কাই করলেন নবী নির্দেশ দিলেন যে তোমরা যে পানি তুলছ সব ফেলে দাও যেটুকু কাই তৈরি করেছো তোমরা খেও না এটা উঠকে খাইয়ে দাও কোনো খেতে পারব না তাদেরকে নির্দেশ দিলেন যে কূপ থেকে সালে আলাইসালাম পানি পান করতেন পানি নিতেন সেখান থেকে পানি তুলো দেখুন মকদুবালিমদের পানিটা ব্যবহার করতে দিলেন না যে পানি মকদুব আলাইহিমদের ছিল গজবপ্রাপ্তদের বিভ্রান্তদের ছিল সেটা ব্যবহার করতে দিলেন না কিভাবে সক্রিয়তা রক্ষা করেছেন যারা জান্নাতের পথের যাত্রী তাদের এইভাবেই স্বক্রিয়তা রক্ষা করতে হবে আবার বলেছিলেন যেখানে ছিল পাহাড় কেটে তারা খেলার মাঠ বানিয়েছে পাথর কেটে কি শক্তিশালী মানুষ ছিল জামিন আল্লাহ বলেছেনুদিন ওই সামুদ যারা উপত্যকায় পাহাড় কেটে পাথর কেটে বাড়ি বানিয়েছে এমন শক্তিশালী জাতি নবীজি বলেছেন এটা মকদুব আলহিম ছিল এদের বাড়িতে তোমরা ঢুকবা না যদি ঢুকো কাতে কাঁদতে ঢুকবা যাতে তাদের উপরে যে গজবেশে পড়েছে তোমাদের উপরে সেটা না পড়ে অবস্থায় থাকতো শুধু আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া ফুর্তি করো শুধু কেবল দুনিয়ার সাত ভোগ বিরাজ নিয়া মত থাকতো অতএব তোমরা বিপরীতটা করো কাঁদতে কানতে ঢুকো যা আল্লাহ আমাদেরকে আজাব দেবেন না যাতে করে ওই শাস্তিতে আমাদের উপর না আসে এই হাদেশটি তেত্রিশশো আশি নম্বর হাদেশ হিসাবে বোখারি শরীফে রয়েছে উনত্রিশশো আশি নম্বর হাদেশ হিসাবে মুসলিমে রয়েছে এখানে নবী সাল্লা সব মকদুব আলিমদের বাড়িতে ঢুকতে নিষেধ করেছেন হ্যাঁ ঢুকলে কাঁদতে কাঁদতে ঢুকা যাবে যেটা আল্লাহ নেয়ামতপ্রাপ্তদের অভ্যাস আল্লাহর ভয়ে ক্রন্দন করা প্রিয় ভাই বোনেরা এভাবেই সর্বক্ষেত্রেই মুসলিমদেরকে এসব বিভিন্ন আবিষ্কার করে আমরা সেটা করব সেটা আমরা করছি ইহুদিরা যেভাবে ভোগ বিলাসে তারা গা ভাসিয়ে দিয়েছে তাদের নারীরা বিবস্রের মতো যেভাবে যে কোনো পুরুষের সাথে তারা ব্যবচারে লিপ্ত হয় তাদের কোনো লজ্জা নেই হায়া নেই আজকের মুসলিমদের একটা অংশ ওরকম হয়ে গেছে পুরুষরা ইউদি খ্রিস্টানদের মতো তাদের পুরুষদের মতো অলঙ্কার পরে তারা যেমন টাকনো নিচে কাপড় পরে মুসলিমদের সেই মকদুব আলহেমদের মতো তারাও টাকনো নিচে কাপড় পরে ওরা যেমন দাড়ি কাটে এরাও দাড়ি কাটে ওরা যেমন মদ পান করে এরাও মদ পান করে ওরা যেই বেশভূষা পরে যে ড্রেস পরে এরাও সেই একই রকমের ড্রেস পরে আর কি বাকি আছে ওদের মতো হওয়ার এখন তো ওরাই পরম বন্ধু হয়ে গেছে এক শ্রেণীর মুসলিম যারা নবীজির উম্মতের ধারা থেকে ছিটকে পড়েছে তাদের বন্ধু হয়েছে এখন ইহুদি খ্রিস্টানরা আন্তর্জাতিকভাবে তাদের বুদ্ধি নিয়ে এরা চলে তাদের কাছে যায় যে কোনো সংকট হলে এরা ওদেরই শিষ্য নওয়াজ বিল্লা হমিন এই মন্দ পরিণতি থেকে আল্লাহ আমাদের উদ্ধার করে আমরা আল্লাহ আমাদেরকে আমরা আজও বুঝব না আল্লাহ আমাদেরকে আপনি তো অভিজ্ঞান করুন আপনার আপনার সম্পদ শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক बेमेल करेट पीस टी डटी मानव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 প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়